السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم وقال سبحانه وتعالى هو الذي خلق لكم ما في الأرز جميعا ثم استوى إلى السماء فسوى هن سبع سماوات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 যিনি আমাদেরকে মালিক বানিয়েছেন সেই আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি আসমান জমিন এবং অসংখ্য সৃষ্টির দ্বারা তিনি পৃথিবীকে সুশোভিত করেছেন সোরা বাকার আজকের পঠিত ২৯ নম্বর আয়াত এবং তার সঙ্গে আরেকটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছে যেখানে মহা সৃষ্টির আল্লা সুবাহান সৃষ্টির কৌশল কুদরত এবং অলৌকিকত্ব মহিমা প্রকাশিত হয়েছে আল্লাহ মানুষের জন্য জমিনে যা কিছু আছে খালাকা মা ফিল এখানে আল্লাপাক তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন ফিল আরো যে জমিনে তোমাদের জন্য সবকিছু জমিনের সৃষ্ট যাবতীয় বস্তু মানুষের কল্যাণে নিবেদিত এটি আমাদের কাছে স্পষ্ট গোটা পৃথিবীতে আল্লাহ সাহা হানা হওয়া মাটির ভিতরে আজ থেকে এক হাজার বছর আগের মানুষ মাটির গর্ভে অসংখ্য খনিজ সামগ্রী যেগুলো ছিল তার সন্ধান পায়নি কিন্তু আজকের মানুষ প্রতি মুহূর্তে এই খনিজ সম্পদগুলো আহরণ করে তাদের কল্যাণে ব্যবহার করছে আগের যুগের মানুষ এই পৃথিবীময় বিশাল পৃথিবীর পৃষ্ঠে কোথায় কোন জায়গায় কী আশ্চর্য সৃষ্টি তিনি বানিয়ে রেখেছিলেন সে যুগের মানুষ সেখানে পৌঁছতে পারেনি সে দিয়ে তারা উপকৃত হতে পারেনি কিন্তু আজকে আমরা এই একটি আয়াত দিয়ে আল্লা রাবুল আলমিনের মহান সৃষ্টির এবং তার কুদ্রত আমরা উপলব্ধি করে আমরা কৃতজ্ঞ চিত্তে সন্তুষ্ট চিত্তে সাজদায় নত হয়ে আজকে স্বীকার করছি আল্লাহ আপনি বড় দয়ালো বড় মেহরবান আপনার দয়া এবং মেহরবানি অফুরন্ত আজকে যুগের মানুষ বিশেষ করে তাদের গবেষণা এবং তাদের আবিষ্কারের বদৌলতে পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই যে অসংখ্য নিয়ামতের ভান্ডার যা মানুষের কল্যাণে আল্লাহরবুল্লা আলমিন সৃষ্টি করে রেখে দিয়েছেন মাটির নিচের থেকে উত্তোলিত আজকের পেট্রোলিয়াম মানুষের কতই না কল্যাণে ব্যবহৃত হচ্ছে মাটির নিচ থেকে উত্তোলিত পাথর কয়লা আজকে মানুষের জীবন জীবনযাপনে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাটির ভিতর থেকে উত্তোলিত লৌহ সম্পদ গোটা মানব জাতির যাত্রাকে পাল্টে দিয়েছে মাটির ভিতর থেকে উত্থিত আজকের বিভিন্ন ধরনের পদার্থ কেমিক্যালস অথবা খনিজ দ্রব্যগুলো মানুষ আহরণ করে আজকে মানুষের জীবন যাত্রাকে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আয়াত তো ছোট্ট একটি আয়াত এটি বিজ্ঞান বিষয়ে কোনো আয়াত নয় কোরআন বিজ্ঞান গ্রন্থ নয় কিন্তু কোরআনের ইঙ্গিতগুলো মানুষকে বহুদূর পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য দেয়। সাগর অতিক্রম করে অথবা সাগরের তলদেশে অথবা উৎক্ষিপ্ত অগ্নেয়গির ভিতরে অথবা বিশাল মরুদ্দানের মাঝে অথবা বালুকাময় মরুভূমির মধ্যভূমিতে কি আছে যদি এই আয়াতটি আমাদের সামনে না থাকতো। তাহলে আমরা হয়তো থমকে যেতাম ভীত হয়ে যেতাম না এই সমতল ভূমি যেখানে বৃষ্টিপাত হয় যেখানে তাজা বৃক্ষ তরুলতা উৎপন্ন হয় এটি আমাদের বসবাসের জায়গা এর বাইরে আমাদের যাওয়া বিপজ্জনক আমরা দৃঢ়তার সাথে বলতে পারি এই একটি আয়াত মানুষকে দুর্গম গিরিপথ পারি দিয়ে অথবা সমুদ্রের অতল তলে ডুব দিয়ে অথবা পাহাড়ের শিখায় আরোহণ করে রহস্য উদ্ঘাটনে এবং সৃষ্টির ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানব জাতির জন্য কল্যাণকর যে উপকরণগুলো রয়েছে এই উপকরণগুলো আহরণে উদ্বুদ্ধ করেছে চালিত করেছে কথা বলা অবশ্যই অযৌক্তিক হবে না যে কোরআনের এই আয়াতটি আধুনিক বিজ্ঞানকে এগিয়ে যাওয়ার পথে পদ দেখিয়েছে আল্লাহ আমরা আল্লাহ লাখো শুক্রিয়া আদায় করি সম্মানিত দর্শক শ্রোতা কোরআনকে অধ্যায়ন করা যায় তাহলে এর প্রতিটি আয়াত প্রতিটি শব্দ এর উপস্থাপনা চিন্তাকে বিমোহিত করে ফেলে আমাদের ভাবনার জগৎকে এতটাই সম্প্রসারিত করে যে সামনের যাওয়ার চিন্তা ভাবনা করার মানসিকতাটি আরো সম্প্রসারিত হয়ে যায় জমিনের কথা বলছেন এই আয়াতির সাথে আমরা যখন যুক্ত করে দেখি وما أَنْزَلَ الله من السَّمَاءِ مِنْ مَائِنْ فَأَحْيَا بِهِ الْأَرُوْزَ بَعَدَ مَوْتِهَا هذه سو اي سورة بقرار اكثر وشورت نومر آيات اكتب اتونتو گروتو برنو سرشتیر پرجائي کروميق پرجائي کروميق اكتب ببرن اكتب پورنانگو ببرن اللہ سبحانه وتعالی ای آيات تر بھی تر اوپس تاپن کر دیئس دیکھونا امرا سورة بقرار و نوتریش যা কিছু সৃষ্টি কিন্তু এই আয়াতের অংশের সাথে দ্বিতীয় অংশে আল্লাহ সুবাহ আসমানের কথা বলছেন তিনি সাত আসমানে সংস্থাপন করেছেন সংস্থাপন করা একটির পরে একটি আসমানকে তিনি সেখানে স্থাপন করেছেন আমরা জমিনের অংশটুকুর ভিতরে দেখছি আল্লা সুবাহ আরুজে সৃষ্টি, বিশাল গবেষণার বিষয় যার উপরে চলছে শত শত বছর যাবত গবেষণা মহাকাশ মহাবিশ্ব এক আশ্চর্য মহা সৃষ্টি জগৎ আজকের জ্ঞান আজকের বিজ্ঞান মহাকাশের এই বিশাল শূন্যতায় লক্ষ কোটি অসংখ্য তারকারাজি সায়াপদ গ্যালাক্সি তারকার আবর্তন এক একটি ক্ষুদ্র সেই বিশাল ছায়াপথের ভিতরে তারকাগুলোর ধ্বংস কিভাবে বিচরণ করছে মহাকাশের ভিতরে অসংখ্য গ্লাক্সি এক একটা গ্লাক্সিতে কত বিলিয়ন বিলিয়ন করে নক্ষত্র এগুলো কে সাজিয়ে এমনভাবে তৈরি করে এই বিশাল আকাশকে সৌন্দর্য মণ্ডিত করেছেন একটি নাটকীয় দৃশ্য লোকেশন তৈরি করার জন্য তার পিছনে অনেকগুলো উপকরণ অনেকগুলো যন্ত্রপাতি এবং দীর্ঘ পরিকল্পনা এবং শ্রমের প্রয়োজন হয় এই দীর্ঘ শ্রম বহু উপকরণ সব কিছুর সমন্বয়ে একটি ছোট্ট দৃশ্য তৈরি হয় মানুষ কত ছোট মানুষের শক্তি কত কম মানুষের চিন্তা কত ক্ষুদ্র আল্লাহ সুানির দেখুন ইমরানে একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহর আলমিন বিজ্ঞ জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিদের জ্ঞানের উপরে প্রশ্ন রেখেছেন যে এই যে সৃষ্টির বিশাল বই চিত্র, সমিত দর্শক শ্রোতা আমি আপনি একটি ক্ষুদ্র মানুষ এই বিশাল সৃষ্টির তুলনায় বিশাল সৃষ্টির তুলনায় একজন মানুষ একটি ক্ষুদ্র কণা মাইক্রোস্কোপ দিয়ে তাকে খুঁজে বের করা খুব কষ্ট কিন্তু আল্লাহ বলছেন সৃষ্টি জমিনে যা কিছু আছে মাথার উপরে আসমান এটা দেখবে এই আসমান দেখে বলবে রব্বানা মা খালাকতা, খালাকান ওটা দৃশ্য অবলোকন করার উপকার আল্লাহ সুবাহন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ কোরআনের এই সাইন্টিফিক উপস্থাপনা আলোচনা সত্যি এক অসাধারণ অকল্পনীয় পূর্ণতা এবং সৌন্দর্য পরিপূর্ণ করেছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই সৃষ্টি বৈচিত্র্যের উপরে আলোচনাটি আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব সামান্য বিরতির পর আমরা বিরতিতে যাচ্ছি অল্প সময়ের ভিতরে ফিরে আসবো ইনশা আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে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 তাদের শক্তিশালী দ্রবীন যন্ত্র অথবা তাদের শক্তিশালী উৎক্ষেপণ সেই যন্ত্র দূর সেই মহাকাশে প্রেরিত তাদের বিভিন্ন নামের সেই যন্ত্রগুলো যে ছবি ধারণ করে এনেছে মহাবিশ্বের সৌন্দর্যের মহাসৃষ্টের আমরা বলবো বিজ্ঞান এগিয়েছে চোদ্দশো বছর আগে মানুষ তারকার অবস্থান এভাবে বলতে পারেনি সেখানে কল্পনার বিভিন্ন রকমের জীব জন্তু প্রাণী সেগুলো দিয়েই মানুষ আগের যুগের আকাশকে বিশ্লেষণ করত। বিভিন্ন ধরনের রাশিচক্র এবং সেই রাশিগুলোর সাথে বিভিন্ন আকৃতির প্রাণী বিভিন্ন আকৃতির অথবা তাদের বিশ্বাসের দেব দেবতা কল্পনা করে তারা সেই আকাশের কক্ষপথকে সেই যুগের মানুষ আলোচনা করেছে আর আজকের যুগের মানুষ তারা বিভিন্ন সেই উপগ্রহ প্রেরণ করে তাদের শক্তিশালী দুর্বীন যন্ত্রের মাধ্যমে অথবা তাদের অত্যন্ত শক্তিশালী সেই ভিডিও ক্যামেরার মাধ্যমে এই ছবিগুলো সংগ্রহ করে আজকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কি সৌন্দর্যময় কি আশ্চর্য কি অভাবিত এক একটা সৃষ্টি মহাশূন্যের ভিতরে ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে আমরা একটা সাধারণ দৃশ্য দেখি আকাশ অসংখ্য তারকায় জল জল করছে এটি একটি দৃশ্য আমরা সেই দৃশ্যটি দেখে আমাদের চোখ মন অনুভূতিকে পরিতৃপ্ত করি রাতের অন্ধকারের মহাকাশ বা আকাশের দিকে তাকিয়ে আলো কজ্জ্বল মিট তারকার আলো আমরা সেগুলোকে কল্পনায় সৌন্দর্য দিয়ে আমরা অঙ্কন করি আমরা বলছিলাম যে একটি নাটকীয় দৃশ্যপট তৈরি করার জন্য একজন পরিচালককে একটা মাত্র শট নেওয়ার জন্য তার পিছনে আয়োজন করতে হয় ব্যাপক অর্থাৎ আমি যে জিনিসটি বলতে চাচ্ছি একটি সৌন্দর্যময় অবস্থার সৃষ্টি করার জন্য সেখানে বহু সৃষ্টির সমাবেশ ঘটাতে হয় আমরা রাতের অন্ধকারে যে আকাশ দেখি তারকা সুশোভিত উজ্জ্বল আকাশ আর এই উজ্জ্বল আকাশের সৌন্দর্যটিকে তৈরি করতে আল্লাহ সুবাহ কত সংখ্যক ছায়াপদ গাক্সি এবং গ্রহ গ্রহপুঞ্জ তারকারি তিনি সৃষ্টি করেছেন এবং সেগুলোকে তিনি সেখানে যথা স্থানে সংস্থাপন করেছেন এবং সেগুলোর আয়ুষকাল নির্ধারিত করে তাকে চলমান এবং কক্ষপথে ঘূর্ণায়মান করেছেন ফি আমরা যা দেখছি এখান থেকে দাঁড়িয়ে আসে চুপ করে একটি তারকা আমরা অনেক সময় সন্ধ্যা তারকা বলি অথবা এক একটি তারকাকে আমরা নামকরণ করি আগের যুগের মানুষ তারকা দেখে তারা রাস্তায় চলতেন কারণ কিছু কিছু তারকা সুনির্দিষ্ট জায়গায় প্রতিদিন একই সময়ে একই জায়গায় সেটা প্রকাশিত হয় এবং মানুষ ওই তারকা দেখে দেখে তারা তাদের রাস্তা খুঁজে বের করতেন আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এটাই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে আল্লাহ সুবাহ তার সৃষ্টির সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আর এই ইবাদতকে বাদ দিয়ে মানুষ যখন অহংকার করে অথবা বিপদগামী হয়ে যায় যখন তার ভিতরে এক ধরনের অবিশ্বাসী মানসিকতা সৃষ্টি হয় অথবা দাম্ভিক অথবা অন্ধ মতো যখন সে চিৎকার করে পড়ে ফেলে আমি মানি না আমি চিনি না আমি জানি না কে আল্লাহ এর চাইতে বড় অজ্ঞতা এর চাইতে বড় ধৃষ্টতা এর চাইতে বড় নেম খারামি এর চাইতে বড় কুফুরি আর কি হতে পারে তো আল্লাহ সু তাল্লাহ আতাসমানকে সৃষ্টি করেছেন আজকের বিজ্ঞান আধুনিক বিজ্ঞান এবং কোরআন আমরা একটু মিলিয়ে দেখি আধুনিক বিজ্ঞান পস্তে পেরেছে প্রথম আসমান পর্যন্ত অর্থাৎ প্রথম আসমানের নিচে যা কিছু রয়েছে এগুলোকেই তারা হয়তো তাদের হবল টেলিস্কোপের মাধ্যমে উৎক্ষিপ্ত উপগ্রহের মাধ্যমে অথবা তাদের শক্তিশালী ক্যামেরার মাধ্যমে মহাকাশে ছুড়ে দেওয়া যে তথ্য তারা সংগ্রহ করে নিয়ে পেরেছেন তখন হয়তো তারা মন্তব্য করেছেন যে এই সব কিছু মিলেই সৃষ্টি জগৎ কিন্তু কোরআন আমাদেরকে এখান থেকে আরো অনেক দূরে গিয়ে দিয়েছে ডক্টর মরিস বুকাইলেও সাতটি আসমানের কথা বলতে গিয়ে তার যে তিনি আল্লাপাক সৃষ্টি করেছেন আমরা পূর্বের এক আমাদের অনুষ্ঠানে এই বিষয়টির উপর আলোচনা করেছি আমাদের আজকের আলোচনা আমরা যেখানে যেতে চাচ্ছি সেটি হলো যে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান প্রথম আকাশ অথবা তার নিচে যে গ্রহ নক্ষত্রপুঞ্জ রয়েছে হয়তো এতটুকু পর্যন্ত এগুতে পেরেছে আমার এই আলোচনা শুনে হয়তো কোনো আকাশ বিজ্ঞানী যিনি মহাকাশ নিয়ে গবেষণা করেন হয়তো বলে ফেলতে পারেন এ মৌলভী মাওলানাদের একটা ধারণা এ কথা আজ থেকে চোদ্দশো বছর আগে অনেকেই বলেছিল যে এগুলো হচ্ছে এক ধরনের কবির বাক্য কাব্য বুঝতে পারেনি তাই বলেছে এটা কবির বাক্য আবার কেউ বলেছে পাগলের প্রলাপ যে আলে মোলামা বা হচ্ছে কাল্পনিক কথা কোথায় জান্নাত কোথায় এভাবেই তারা অস্বীকার করেছে তো আসলে যারা কে বিশ্বাস করে না যাদের ভিতরে ইমান বা আকিদা পরিপুষ্ট নয় তারা যখন কোনো জায়গায় পৌঁছতে পারে না তখন তারা সেটাকে অস্বীকার করে বসে এটাই হচ্ছে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আর বিশ্বাসীদের একটা দৃঢ়তা আছে যে আমরা ইমান এবং বিশ্বাসকে এভাবে পরিপূর্ণ এবং দৃঢ় করেছি যে কোরআন যা বলছে তা অকাচ্য সত্য সঠিক কারণ এপর্যন্ত পর্যন্ত কোরআনের বর্ণিত কোনো ঘটনা অথবা কোনো বিষয়কে বিজ্ঞানের কোনো পরীক্ষাগারে ল্যাবরেটরিতে অথবা তাদের কোনো সূত্রে অথবা তাদের কোনো বৈজ্ঞানিক সেই বিশ্লেষণে ভুল বা মিথ্যা বলে প্রমাণ করতে পারেনি ফলে আমরা বলতে চাচ্ছি যে আসমান জমিন সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন আমাদের সামনে যে তথ্য দিয়েছে তা অকাট্য আমরা আমান না সাল্লামনা আমরা বিশ্বাস করলাম এবং তা মেনে নিলাম এখানে উনত্রিশ নম্বর আয়াতে আল্লা সুবাহ আমাদেরকে সাত আসমানের সন্ধান দিয়েছেন সাত আসমানের পরে কি সৃষ্টি জগৎ শেষ না এই সৃষ্টি জগতের ঊর্ধ্বে রয়েছে আর একটি জগৎ সেটাও ঊর্ধ্ব জগৎ ঊর্ধ্বমুখী সৃষ্টি জগতের বিশাল ঘূর্ণায়ন চক্রের ভিতরে পৃথিবী একটি গ্রহ এই গ্রহটিকে আল্লা রাবুল আলমিন আমাদের জন্য দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য যে জগতে আমরা এসেছি যেটাকে পৃথিবীর জগত, জমিনের জগত, এই জগতে আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন এই গ্রহে আমরা প্রেরিত হয়েছি এবং আমরা ভিন্ন আরেকটি গ্রহে আমাদের সূচনা হয়েছিল সেই ভিন্ন গ্রহটি কোথায় আমরা অবশ্যই আর পরবর্তী আয়াতগুলো থেকেই হজরত আদম আলাইহাতসাল্লামের সৃষ্টি তাকে সেই ভিন্ন গ্রহে অবস্থান এবং সেখান থেকে তাকে পৃথিবীতে প্রেরণ পৃথিবীতে আসার পর তার দ্বারা মানব সম্প্রদায়ের এই বিস্তৃতি এই বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আজকে আমরা দেখছি যে আল্লাহ সুহান হাত তালা তার সৃষ্টির ভিতরে যে কথাগুলো পবিত্র কোরআনের সোরাভা বাকারার। اكشتو چوشتو نمبر آياتي اللباك اتشاد كورسن انا في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلق التي تجري في البحر بما ينفع الناس وما انزل الله من السماع من مائن فأحيا به الارض بعد موتها اللباك بول لين ابوش شوي اي جي اسمان شموه اي بان زمين اي دو طور سرشتر بھیتور ایک اشاد নিদর্শন শিক্ষা লুকিয়ে আছে ওয়াকিল্লাহারি দিন রাতের আবর্তন দিনের পরে রাত রাতের পরে দিন আসছে আল্লাপাক এমনভাবে এটিকে সেট করে দিয়েছেন রাত একটি স্বতন্ত্র সৃষ্টি দিন একটি স্বতন্ত্র সৃষ্টি এবং এটি স্ব আকৃতিতে তারা বর্তমান এবং আমরা সেই দুটোকে প্রতিনিয়ত আরাম বিশ্রাম ক্লান্তি নিবার জন্য স্বতন্ত্র সৃষ্টি করে দিয়েছি আবার ওয়াজা আল্নাল দিনকে তোমাদের জন্য তোমাদের কার্যক্রম তোমাদের দৈনন্দিন যে সমস্ত প্রয়োজন তোমাদের উৎপাদন কৃষিকাজ শস্য উৎপাদন খাদ্য উৎপাদন এই বহুমুখী কর্মতৎপরতা পরিচালনার জন্য তোমাদেরকে আমি দিন দিয়েছি দিন এবং রাতের সঙ্গে সূর্যকে যুক্ত করে দেয়া হয়েছে সূর্যের আলো আর যে পৃষ্ঠে পৃথিবীর পরে দিন বলে পরিচিত হয় যে অংশে সূর্যের আলো পড়ে না রাতে আধার বলে সেখানে নিরবতা নিস্তব্ধতা নিদ্রা প্রশান্তি তৃপ্তি নেমে আসে আল্লাহ সুসানুল আল্লাহ তো হলেন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সুন্দর আসমান জমিনের বিবর্তন এর সঙ্গে কি রয়েছে দিন রাত্রির বিবর্তন আর ওয়ালফুল কিল্লাতি মহাসমুদ্রের উত্তাল তরঙ্গ ঢেউ এর ভিতরে মানুষের সৃষ্টি ওই যে সেই নদী নৌকো জাহাজ যা দিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করতে পারে আল্লাহ সাহান সমুদ্রের ঢেউ ভিতরে মানুষকে চলার জন্য নৌকা ভাসানোর জন্য এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য কল্যাণ অর্জন করার জন্য যে ব্যবস্থা দিয়েছেন অসাধারণ ব্যবস্থা আয়াত্রিশ শেষাংশে আসছে যিনি আসমান থেকে বাড়ি ধারা বর্ষণ করেন বৃষ্টির দ্বারা তিনি জমিনকে সিক্ত করেন আবার এই জমিনে উৎপন্ন সামগ্রী থেকে মানুষের জন্য জীবিকার ব্যবস্থা হন পুরো আয়াতটি শেষে গিয়ে মানুষের জ্ঞানকে জাগ্রত করেছেন আয়াত আল আলবাব। এগুলো হচ্ছে জ্ঞানীদের জন্য বিজ্ঞদের জন্য এক উত্তম শিক্ষা সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই আয়াতটির সাথে আলোচনা শেষ করব লা করবো আয়াতন জ্ঞানীগণের জন্য আল্লাহ রবুল আলমিন প্রতিটি আয়াতে এক অসাধারণ নিদর্শন রেখেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই অসাধারণ সৃষ্টির বৈচিত্র্য দেখে তার প্রতি নত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে কোরআন অধ্যয়ন করার সুযোগ দিন আসুন আমরা প্রত্যেকেই প্রতিদিন কিছু না কিছু করে কোরআন অধ্যয়ন করি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি Brothers and sisters, welcome brother Zain Bika and his backing vocalist all the way from South Africa. سلام سلام سلام سلام جعلنا السلام اشيارا السلام التقينا على هذه الارض مشره السلام Peaceful, Peaceful, Peaceful, Peaceful. peaceful peaceful peaceful peace we made peace a symbol of ours in the name of peace we gather here now oh Lord please make these days of ours on this earth filled with peace سلام, سلام سلام سلام سلام سلام سلام سلام سلام فيا رب انك انت السلام ومنك السلام وعندك السلام لامرك يرجع امر الانام وبين يديك قلوب الانام Peaceful, Peaceful, Peaceful, Peace Peaceful, Peaceful, Peaceful, Peace So Lord indeed, you are salam From you comes salam and with you is salam To you belongs the command of all things Between your hands are the hearts of all beings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 সালামো সালাম সালন সালাম